98.3 नमस्कार साहित्य रोमा किल्प दिए सजान विशेष निबेदन सनडे ससपेंस आज अपन षष्ठीपद चट्टोपाध्याय लेखा आतंक रात ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন পঁচিশে ফাল্গুন তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দে ইংরেজির সালে মধ্য হাওড়ার খুরুট ষষ্ঠীতলায় কিশোর বয়স থেকেই শুরু করেন সাহিত্য সাধনা ১৯৬১ সাল থেকে যুক্ত হন আনন্দবাজার পত্রিকার রবি বাসরীয়র সঙ্গে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়কে আমরা মূলত চিনি তার লেখা পাণ্ডব গোয়েন্দার মধ্যে দিয়ে ছোটদের জন্য লেখা হলেও পাণ্ডব গোয়েন্দা ছোট বড় সকলের মনকে জয় করে নেয় আজকের গল্পটি আমরা নিয়েছি সঞ্চয়িতা প্রকাশনী ও কামিনী প্রকাশালয় থেকে প্রকাশিত লীলা মজুমদার ও অনুপ বসাক সম্পাদিত সেরা লেখকদের একশো ভূতের গল্প বইটি থেকে প্রধান চরিত্রে গল্পকার অবনী ও শ্যামা গল্প পাঠে মীর গল্পের সূত্রধার আমিদীপ শুরু হচ্ছে আতঙ্কের দাঁত সেদিন সকাল থেকেই মুসল ধারায় বৃষ্টি হচ্ছিল পথ ঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল। করে ঘরে বসেছিলাম হঠাৎ সন্ধেবেলা অবনি এসে হাজির ওর চুল উস্কো চোখ দুটি লাল কতদিন দাড়ি কামায়নি বললাম কি ব্যাপার অবনি একটি কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে চুপচাপ বসে অবনি আমার বন্ধু ও একজন প্রেস বিভিন্ন কাগজে ওর ছাপা হয় খুব স্মার্ট ও সুদর্শন যুবক ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি সেখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারি করে অবনির ওই রকম চেহারা দেখে বললাম তোর কি হয়েছে অবনি? এই কি চেহারা তোর অবনীতার করুণ চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়ে বলল আমি বেশি দিন কেন? হঠাৎ এরকম না তবে ভূতের নামে ভয় তো পাই কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না হুম। আসলে বাড়িতে আমি একদম টিকতে পারছি না আজ কিছুদিন হলো আমার ঘরে সব অদ্ভুত দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে ও তুই তাহলে বাড়িতে একা হ্যাঁ কিন্তু বিশ্বাস কর আজ কিছুদিন হল ও বাড়িতে আমি কিছুতেই থাকতে পাচ্ছি না আমার বড় ভয় করছে রে ওখানে প্রতি রাতে আর একজনের অস্তিত্ব অনুভব করছি সে কে তা জানি না তবে সে যে অশরীর তা আমি বুঝতে পারি আমি নিজেই তখন স্টোভে জল গরম করে চা বসালাম তারপর দু বন্ধুতে চা খেয়ে একটু আয়েস করে গুছিয়ে বসলাম অবনী বললো বলছি আমি ভাবছিলাম কিছুদিন তোর এখানে থাকবো তোর কোন অসুবিধা হবে না তো না না অসুবিধা হবে কেন। তবে আমার আমার মনে হয়, তোর তোর কাছে ওখানে থাকা ওখানে কোনো মানুষ থাকতে পারে না তুইও পারবি না আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি আমি ভাবছি ও বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। তোর ভাই আপত্তি করবে না উম বোধ হয় না ওকে সব কথা লিখে জানিয়েছি সামনের মাসে ও এখানে চলে আসবে তারপর এখানে বসে আলোচনার পর যা হয় কিছু একটা ঠিক করে নেব ওটা তো আমাদের পৈতৃক বাড়ি আমার বা আমার ভাইয়ের জন্মই তো ওই বাড়িতে এর আগে আর কখনো ওরকম অস্তিত্ব অনুভব করেছিস না রে কখনো না এমনকি দিন পনেরো আগেও না আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম তারপর বললাম ঠিক কি কি হয় বলতো একবার হাতের ঘড়িটা দেখল তারপর বলল তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সবকিছু তো নিজের চোখে দেখা বা অনুভব করাই ভালো কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কিনা তা তো আমি জানি না তবে তুই গেলে আমি খুশি হব। আমিও দেখতে চাই আমার ঘরে আরেকজনের উপস্থিতি সত্ত্বেও ওইসব ঘটে কিনা যদি চাস তো এক্ষুনি চল লাস্ট্রেনটা পেয়ে যাবো তাহলে না আজ এই দুর্যোগে রাতে নয় ভাই কাল সকালে বরং যাব তারপর দু একদিন থেকে আবার তোকে সঙ্গে নিয়েই ফিরে আসব যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি এই অবস্থায় তোকে একা থাকতে দেওয়াটা ঠিক হবে না তাহলে তো খুব ভালো হয় রে আমার না মাথা ঠিক নেই আমার ভালো মন্দর ভার তোর হাতেই ছেড়ে দিলাম ভাই তবে এও জেনে রাখিস আমি আর কোনোদিন একা থাকতে পারবো না সব জন্য একজন সঙ্গী আমার অবশ্যই চাই এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম তারপর আলু ভাজা আর গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজনে শোয়ার পর এই ঘুম ঘুম যখন ভাঙল তখন বেশ সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে অবনি বলল ও বাবা কতদিন যে এমন আরামে ঘুমই নি আমার তো একদম ইচ্ছেই করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে আমি বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে এসে বললাম তোর ওখানে যাবার গাড়ি কখন সে বেলা একটায় সে কি সারা সারাদিনে আর গাড়ি নেই না একটা ছিল সকালে সেটা এতক্ষণে ছেড়ে গেছে তাজাক বেলা একটার গাড়িতেই যাব দুপুরে খেয়ে দিয়ে দুজনে হাওড়া স্টেশনে এলাম তারপর বার প্যাসেঞ্জারে তিনটের মধ্যেই ত্রিবেণী সেখান থেকে রিকশায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়িতে बहुदिन पुरान बाड़ी छोट दोतला अवनर संगे आसते देखे आशपाशन लोक दोकानदार चापा गलाय फिसफिस मध्य कि बला लगल तर चोखे सबकि देखे निलपर अवनीतर बाड़ी गोतल में शोबार घरे ढुकाम और लबरेटर नीचे एक पाशे खोला छद और घर भेतर थी गंगा देखा जाए ছাদ থেকে শানবনীর বাড়িতে গিয়ে মুখ হাত ধুয়ে চা পর্ব শেষ করলাম তারপর বললাম অবনী আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি তুই একা থাকতে পারবি তো তা পারবো এখানে দিনের বেলায় তো কোনো ভয় নেই যা কিছু উপদ্রব সব রাতে যাকে তুই কিন্তু বেশি দেরি করিস না ভাই আরে না রে বাবা না আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই পাশের বাড়ির একজন বয়স্কা মহিলা আমাকে ডাকলেন বাবা শোনো আমি কাছে গেলে বললেন তুমি অবনের কে হও আমি ওর বন্ধু হই কেন বলুন তো তুমি এসেছ খুব ভালো হয়েছে হঠাৎ কি যে হলো ছেলেটার মাঝরাত্তির হলেই চিৎকার করবে আর ঘর ময় ছুটোছুটি করবে আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে মাথাটাই খারাপ করে দিয়েছে ওর যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিস ফিস করে কি সব বলা বলি করছিল আমি তাদের কাছে গিয়ে বললাম আচ্ছা আপনারা তো অবনীকে চেনেন নমস্কার ও আমার বন্ধু হয় একটু আগে আপনারা ওকে দেখে কি সব যেন ফিসফিস করে বলছিলেন সেই জন্যই আমি আপনাদের কাছে এসেছি কি ব্যাপার বলুন তো আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন মানে আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ বলে মনে করছি দোকানের লোকেরা বলল আরে হ্যাঁ হ্যাঁ আমরাও তো ওকে মাঝে মধ্যে এরকম হয়ে যেতে দেখি এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন ও প্রায়ই রাতে চিৎকার করে অজ্ঞান হয়ে যায় এমন সময় ওদেরই ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বললো দাদা আমি এক একটা ঘটনার কথা বলবো শুনলে আপনি অবাক হয়ে যাবেন ভাববেন মিথ্যা কথা বলছি আমার কথা এরা কেউ বিশ্বাস করে না দাদা মনে করে আমি নাকি বানিয়ে বলছি বেশ তো শুনি না কি ব্যাপার তবে শুনুন সেদিন রাতে অবনীতে যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায় তখন আমি আর ওই পাশের বাড়ির বিষ্টু হ্যাঁ ওই বিষ্টু দা আর আমি ছুটে গেছিলাম কিন্তু গিয়ে যা দেখলাম তাতে গায় কাঁটা দিয়ে কি কিরকম অবনিদা নিচের দরজায় খিল দেয় আর ওই দরজাও বন্ধ করে শোয় সেই অবনীতা বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলটাকে যেন খুলে দিল আমরা তরতর করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গিয়ে উপরের দরজায় ধাক্কা দিলাম অবনিদার দিকে সারা নেই তারপর হঠাৎ যেন এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে বাড়িতে অবনিদা একা থাকে সে বাড়ির বন্ধ খিল আমাদের ধাক্কাধাক্কির পর খুলে দিলটাকে আমি অবাক হয়ে বললাম যুবকটি বলল অথচ দেখুন আমার বা বিষ্টুদারি কথা এখানকার কেউ বিশ্বাস করতে চায় না দেখুন আপনার কথা কেউ বিশ্বাস করুক আর না করুক আমি করছি তাই বলছি আজ রাতে আপনাদের ভেতর থেকে একজনও যদি কেউ আমাদের কাছে থাকেন তাহলে কিন্তু খুব ভালো হয় আজ রাতে আমি নিজে চোখে দেখতে চাই এখানে কি হয় না হয় কিন্তু না আমার কথায় রাজি হলো না কেউই সবাই বলল। না না কি বলছেন ডাকি ওই বাড়িতে রাত্রিবাস পারব না বলা যায় না যদি সত্যি ভৌতিক ব্যাপার কিছু হয়ে থাকে তবে হ্যাঁ যদি সেরকম ভয়াবহ ব্যাপার কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন আপনি যদি ডাকেন তাহলে আমরা একজন নয় সব বাই ছুটে যাবো আর যদি পারেন নিচের দরজার খিলটা খুলে রাখবেন অগত্যা আমি আচ্ছা বলে চলে এলাম আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে আমি এসে বললাম কিরে একা থাকতে ভয় করেনি তো না তবে মনে খুব একটা সাহস পাচ্ছিলাম না তাই বদ্ধ ঘরে না থেকে এ ছাদে এসে বসে আছি বেশ করেছিস এখন চল দেখি গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি না কোথাও নয় আকাশের অবস্থাটা দেখেছিস দেখ একবার এই নামলো বলে তাহলে চল ঘরে বসে রাতের খাওয়াটা তৈরি করা যাক কি খাবি বল রাত হল ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ বসাচ্ছি তেমন সময় শুরু হল প্রবল বর্ষণ সে কি প্রচন্ড বৃষ্টি গতকালের রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানায় এরই মধ্যে আমি জিজ্ঞেস করলাম অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয় কোনো ঠিক নেই কখনো সন্ধ্যের পর থেকেই হয় কখনো আবার মাঝেরাতে অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা ব্যাপার আমি নিজের মনেই নানা রকম কল্পনা করতে লাগলাম এখানে কি ঘটে না ঘটে তাই নিয়ে অবনি এখনো পর্যন্ত আমাকে কিন্তু কিছুই বলেনি রাত তখন দশটা এ পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবেই কাটল আমি আর অবনী একই তক্তপোষে একই বিছানায় দুজনে পাশাপাশি শুলাম শুয়ে শুয়ে গল্প করছি এমন সময় হঠাৎ लोड शेडिंग संगे संगे अबनी सर एक बार सेवनी चित उठल शुए शुए, शुए जानलार दिखे तकाल देखल जानलार घसा का फ्रक पड़ा चौद पंद्र बचर एक किशोरी मे एलो चुले ठेस दिए दाड़ियाल के, के? मेटी निरुतर एम समय ठक्क्रेट देशलै जलार शब्द हल तर पर देखा गल टेबिले बिता जल्दे ए घरे अबनी छा क्यों तो नहीं बी से अशरी तयति मिलिए ग्रा तुजन भय काठ चारिदिक निसब्धनी झुम अबनी जान नील हो ग सारा शर घेमे उठल एम समय देखते पेलम एक हाथ से बिटा तुले निल दरजारोम अबनी कथा नहीं जाए देखी ना रोजे हम जाय আরে আয় বলছি ভয় আমার খুব ভয় কি আজ তো তুই একা নয় আমি তো আছি করেই ওর হাত ধরে টেনে তুললাম তারপর টর্চ নিয়ে দরজার দিকে এগোলাম দরজার খিল আপনা থেকে খুলে দরজাটা দু দুহাট হয়ে গেল আলো আমাদের পথ দেখে নিয়ে চলল সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা তারপর নিচের ঘরের দরজার কাছে গেল যে ঘরে অবনীড়ি সেই ঘরের কাছে থামলো আলোটা ঘরে তালা দেয়া ছিল তালাটাও আপনা আপনি খুলে গেল আমরা দুজনেই ঘরে ঢুকলাম বাতিটা একটা টেবিলের উপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল আর কারো অস্তিত্ব রইল না সেখানে আমি বললাম কি হলো কথা বলো কথা বলছ না কেন বলো তুমি কে অবনী যেন পাথর আমারও হাত পা অবশ হয়ে আসছে এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কণ্ঠস্বর আমাকে কেন এখানে তুমি কোথায় কে তোমাকে বন্দি করে রেখেছে আমাকে দেখতে পাচ্ছ না শোনা এইতো আমি এখানে কণ্ঠস্বর শুনে घर कणर दिखे तक किशोर जोनार मत हालका शर अंधकार फुटे उठल कि कर मुख से एकटू एक छायर शर अबनर टेबिलर दिखे एगिए गल तर ड्रय टेने एक, टु एक खाम बार करेबल राखल তার ভেতরে এই কিশোরীর একটি ফুল সাইজের এর ফটো দেখতে পেলাম ফটোর দিকে তাকিয়ে আমি হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কিরকম যেন বিকৃত হয়ে গেছে ছোট ছোট কাঁপছে চুক ঠেলে বেরি আসছে উফ কি বিভৎস সেই দৃশ্য আর দেখলাম ছবির গলার উপর মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ক্রমশ একসময় ফোটোর ভেতর থেকে মেয়েটি চিৎকার করে বলে উঠলো এখনো করে দাঁড়িয়ে কষ্ট হচ্ছে না বুঝি আমি যা সহ্য করতে পারছি না আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও এতটুকু রেখে যেতে চাই না কিন্তু কেন চাও না সে তোমাদের জানবার দরকার নেই শুধু জেনে রেখো যাদের অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য যাদেরই দিবালের ছবি হয়ে আমি কিছুতেই টিকে থাকতে পারবো না কিছুতেই টিকে থাকতে পারবো না আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছেড়ে কুচি কুচি করে দেশ লাইজেলে পুড়িয়ে ফেললাম জানালেন গত মাসে সামান্য একটা ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন তারপরেই বিপর্যয় মেয়েটি হঠাৎ গলায় তড়ি দিয়ে কিন্তু বছর দুই আগে যে ছবি তোলা হয়েছিল সে ছবি হরিবাবু এতদিন বাদে নিতেলেন কেন। দু বছর আগে ছবিটা তুলেছিলাম ঠিকই তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দিবার ভয় আমার সঙ্গে দেখা করেননি আমিও ফটো নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম এখন মেয়ের স্মৃতি রক্ষা করবার জন্য হরিবাবু ডাবল চার্জ দিয়ে ছবি নিতে এসেছেন সম্পূর্ণ টাকাও দিয়ে গেছেন मुश्किल हल हो हरिबाबूर का टाकेटी कम खुजे पाक खोजाखोजर पर शेषमेश पेल कई फोटो तैरी करते गए जो विपत्ति बार बार नेगेटिव भेतर फोटो भेतर थ मेटी शय दे देखा है फिल धीरे धीरे टर्चे आलोय पथ देखे दरजा बंध कर ऊपर एलम सारा रत घुम एल ना শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে এক সময় বৃষ্টির বেগ বেগো কমল ভোরবেলা চা করে খেলাম ভোরের আগে কারেন্টও এসে গেল এর পরও অবনির বাড়িতে আমি দিন দশেক ছিলাম কিন্তু সে রাতের পর থেকে আর কোনো উপদ্রবী ও বাড়িতে আর কখনো হয়নি এখনো না শুনছিলেন আতঙ্কের রাত রচনা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় গল্প পাঠে ও গল্পকারের ভূমিকায় মীর গল্পের সূত্রধার আমি দীপ অবনী চরিত্রের সোম শ্যামা অয়ন্তিকা সমবেত কণ্ঠে অত্রী ও অমর্ত বয়স্ক মহিলার চরিত্রে ইন্দ্রাণী জনৈক যুবকের ভূমিকায় অগ্নি শব্দগ্রহণ আবহ সংগীত ও স্পেশাল এফেক্টসেডে সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী শেষ হল ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা আতঙ্কের রাত আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স